السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شيئات أعمالنا من يهده الله فلا مزل له ومن يظلله فلا هادية له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أننا شيئدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد सुप्रिय दर्शक मंडली पृथिविर विभिन्न प्रान बस जरा पीस टी बांगलार प्रोग्राम देखें ते सकें आंतरिक प्रीति शुभे और मुबारकबाद जाना धारावाहिक भावे अपन सामने आलोचना कर सतान लालन पालन कि भावे करब से विषय एकर पर आपर एक सामने तुले धरे এবং একটা শিশুর জন্ম থেকে শুরু করে তার যে আস্তে আস্তে বড়ো হওয়া এবং এক একটা বয়সে তার যে কি হুকুম বা তাকে কীভাবে আস্তে আস্তে বড়ো করার জন্য নিয়ম নিয়মকানুন শেখানো উচিত এবং ইসলামিক তালিকা অনুযায়ী তাকে সমস্ত গাইডলাইন দেওয়া দরকার সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা বর্তমানে যে বিষয়টা এসে শেষ করেছিলাম আলোচনা সেটা बालिक अवस्थाएं पच्ची जा वि मेर एक जरूरी अजेबर मध्य पड़े एजेब क्या भेजे है तर प्रेक्षापट सेगल आलोचना करी एवं से बीए भावे दाम्पत्य जीवन सुखी हो से स्थायी तरज की कि रूल्स रेगुलेशन पालन करा दरकार सेगल अलहमदिल्लालोचना करी आज के विषय आलोचना करब সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আমাদের সমাজের মধ্যে এত অহরহ হয়ে গেছে এবং সমাজের মধ্যে এত বেশি প্রচলিত হয়ে গেছে যে সেটা বিয়ের কথা আসলে ওটাই প্রথমে বিশেষ করে ছেলেদের গার্জেনদের মাথায় ওই বিষয়টাই প্রথমে আসে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের নির্দিষ্ট বিষয় আলোচনা করার আগে আমাদের স্টুডিওতে যে অতিথি সাহেবরা উপস্থিত হয়েছেন তাদের সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে নেব প্রথমে আমি পরিচয় করে নিচ্ছি আমার শিক্ষক দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি এই শিক্ষকতার সঙ্গে জড়িত আছি এবং এরই ফাঁকে ফাঁকে আমি যখন সুযোগ পাই তখন আমি দিনের কাজের জন্য নিজেকে উৎসর্গ করি এবং আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্যমতো দাওতের কাজে আমি নিজেকে জড়িয়ে রেখেছি আমি হক আমি আলহামদুলিল্লাহ মতো ইসলামিক যে দাওয়াতের কাজ তাতে যেখানে ইসলামিক দাওয়াতের কাজ হয় সেখানে সুযোগ পেলে আমার যতটুকু ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে এই খেদমতটুকু করার চেষ্টা করে থাকি মাসা আলহামদুলিল্লাহ আর আমি ইসলামের দৃষ্টিতে একজন ছাত্র ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম এবং এই নিজের পেশার সাথে আলহামদুলিল্লাহ এই দাওয়াতের কাজে আল্লাহ যতটুকু তৌফিক দান করেছেন সেইভাবে দাওয়াতের কাজে নিয়োজিত রয়েছে। আমরা যে বিষয়টা আলোচনা করব বলছিলাম আপনাদের সামনে আমরা সেই বিষয়টা তুলে ধরবো এখন যে এই বিবাহ এবং এই বিবাহ আলোচনা হতে গিয়ে ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষের মধ্যে যখন উভয়ের একটা সম্বন্ধ কমপ্লিট অবস্থায় পৌঁছে যায় দিয়ে আমাদের সমাজের মধ্যে যে একটা প্রথা চালু আছে লেনদেন বলে একটা প্রথা এবং সেই লেনদেনের মধ্যে সবচাইতে মারাত্মক যেটা এবং কমপ্লিটলি হারাম যে জিনিসটা এবং সেই জিনিসটার ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং সেটা কোথা থেকে শুরু হলো কিভাবে আমাদের সমাজে এলো এবং আমাদের সমাজে শিক্ষিত থেকে শুরু করে অশিক্ষিত যার মধ্যে দেখা যাচ্ছে ইসলামিক জ্ঞান অনেক আছে অথচ এই সমাজের মধ্যে পড়ে তারাও সেটাতে শেয়ার করে নিচ্ছে তাহলে সেই যে একটা কুপ্রথা যেটা আমাদের লোকাল ভাষায় বলি পোন প্রথা তাহলে সেই পোন প্রথাটা কিভাবে শুরু হলো কিভাবে আমাদের সমাজকে গ্রাস করলো সেটা আমি মৌলানা বদ্রুদা সাহেবের কাছ থেকে একটু জেনে নিতে চাইবো সত্যি কথা আপনি বলেছেন ডাক্তার সাহেব যে সাদী এবং বিবাহ এটা যে ইসলামী একটা রীতি সামাজিক বন্ধন তো সেটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল নির্ধারিত নিয়মের মধ্য দিয়ে তাকে বেধে দিয়েছেন ঠিক সেই পদ্ধতি এবং সেই প্রসেসেই আমাদেরকে আঞ্জাম দিতে হবে কিন্তু এটা বড় দুঃখের বিষয় যে আমরা এই লেনদেন কথাটাকে এমনভাবে নিজের স্বার্থে ব্যবহার করছি যে লেনদেন কথাটা খারাপ নয় যেহেতু একটা সামাজিক চুক্তি যেখানে হবে সেখানে আমি কবে আসব আপনি কবে প্রস্তুত আছেন আমি আমার ভাবি স্ত্রীকে এত টাকা মোহর দিতে পারছি সে কত টাকা আমার কাছে কামনা করছে বা চাইছে এ সমস্ত কথাগুলো লেনদেনের মধ্যেই পড়ে কিন্তু ব্যবহার হচ্ছে লেনদেন কথাটা যেটা একেবারে জঘন্য এবং নোংরা এটারই আমরা হয়তো নতুন পরিভাষা করেছি কি যে পোন প্রথা তাহলে আমি আপনার কাছে আসছি আমি আমাদের মলানা সাহেবের কাছ থেকে একটু জেনে এই যে পোন প্রথা এবং এটা অনুযায়ী আপনি কিভাবে এটাকে বিচার করবেন রহমান রাহিম আপনার যে প্রশ্ন যে এই পোন প্রথা কখন থেকে শুরু হয়েছে এটা একটা প্রশ্ন এই প্রশ্নের যাওয়া হচ্ছে উত্তর হচ্ছে এই যে কোন কুপ্রথা যখন সমাজে আসে সেটা কোনো বিশেষ ব্যক্তি দ্বারা আর বিশেষ টাইম নিয়ে আর বিশেষ তারিখে এটা লিখিতভাবে শুরু হয় না এটা হয় আসলে পারিপার্শ্বিক যে পরিবেশ বিষাক্ত পরিবেশ সেই পরিবেশের মানুষ প্রভাবিত হয়ে সেটাকে আনায়ন করে নিজের সমাজে এইটা কোন তারিখে বা কোন মাসে কত শনে এটা বলা জটিল কিন্তু আমি বলবো যে আমাদের যে বিষাক্ত পরিবেশ সেই দূষণ পরিবেশ থেকে এই জিনিসটা এসেছে আসলে পণ প্রথা বলে ইসলামের কোনো প্রথা নেই বা কোনো বিধান নেই আর যেহেতু আমাদের সমাজ মুসলিম সমাজ এটা বিশেষভাবে গ্রহণ করেছে কেন যেটা টাকা পয়সার ব্যাপার এটা লোকসানের ব্যাপার এটা লাভের ব্যাপার আর মানুষ সবসময় চায় যেখানে স্বার্থ যেখানে টাকা পয়সা স্বার্থ সেখানে মানুষ বেশি বেশি যেতে চায় আর দিনের কথা কজনে বা স্মরণ স্মরণ করে এইভাবে অন্য সমাজ থেকে এই প্রথাটা এসেছে বলে আমার মনে হয় আর পণ প্রথা এটা ইসলামের কোন বিধানের বাইরে একটা তার মানে এটা কি তার দাম কত আপনি যে বললেন কোয়ালিফাইড অনুপাতে অনুযায়ী হ্যাঁ কারো দু লক্ষ কারো তিন লক্ষ কারো লক্ষ এই যে একটা মানে হয়েছে বিভাগ মানে তৈরি হয়েছে যেন মনে হচ্ছে যেন একটা একটা এত ডিমান্ড আর এত শিক্ষিত হলে এত ডিমান্ড ইত্যাদি ইত্যাদি এই ঘরে ছেলে হলে আর চাকরি হলে তার তো কোনো কথাই নেই মানে একটা মানে বাজারের লোক নয় অন্য গ্রহের লোক অন্য গ্রহের লোক একটা ছেলেদের চাকরি হয়ে যায় আসলে এটা শুধু পাত্রপক্ষকে দোষ দিয়ে যায় না আপনি দেখুন একটা ছেলে যদি চাকরি পাই দেখবেন তার আশেপাশে পক্ষ কিছু দোষ আছে এই ব্যাপারে হ্যাঁ আপনার কাছে আসছি আমি তাহলে আপনি এই ব্যাপারে বলুন মন সাহেব বললেন যে উভয় দোষী আমি একশো ভাগ একমত সাহেব যে কথাটা বললেন শুধু পাত্রপক্ষকে দোষ দিলে চলবে না আমরা পাতৃপক্ষাই নামি তাহলে আমরা যেহেতু আমার মেয়ে সুখী হবে এই কথাটাকে ভেবে যে মেয়েকে তো একদিন মিরাস দিতে হবে আমার মরার পরে সেই মিরাজটা না দিয়ে আমি জীবিত অবস্থায় যদি তার অংশ থেকেই এটা কিন্তু লুকাইত চুক্তি আমি যেন থাকে আজকে পাঁচ লাখ টাকা দিয়ে দিলাম তার অংশটা দিয়ে দিলাম কিছু কিছু ভাই এটা মনে করেন অত্যন্ত জঘন্য নিন্দনীয় তবে আমার একটা কথা ডাক্তার সাহেব সাহেব যে কথাটা বললেন এর উৎস সন্ধানে কোন নির্দিষ্ট তারিখ নেই তাহলে আমার যেটা স্টাডি আমি মনে করি এটা ঠিক আমি কোন সম্প্রদায়কে আঘাত করে কথা বলছি না যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা নিয়ম ছিল বিগত দিনে যে মেয়ের নামে কোনো স্থির ছিল না। একমাত্র অধিকারী হবে বাপের তো বঞ্চিত ঠিক সেই রকম মুহূর্তে মেয়ে যেন বাবার সম্পত্তিতে একেবারে বঞ্চিত না হয় তো বিবাহের মাধ্যমে এই পোন নামের জিনিসটা জামাই যে আদায় করে নেয় এটা যেন একটা ব কলমে তার মিরাজকে টেনে নেওয়ার একটা গোপন পথ এইভাবে তারা এটাকে আস্তে আস্তে আস্তে আস্তে নিয়েছে তারা সেখান থেকে প্রভাবিত হয়েছে তারা একটু করে একটু করে নিয়েছে নেওয়ার পর থেকে এখান থেকে ওখান ওখান থেকে ওখান এইভাবে জিনিসটা ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে গেছে এটা আমি মনে করছি এবং এটা একটা গবেষণালব্ধ মানে একটা যে প্রেক্ষাপট যে এইভাবে শুরু হলো আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে কোনো চালু হয় এইভাবে আসে কোনো একটা দিক কে লক্ষ্য করে তখন ওটা সমাজের মধ্যে আমরা দশ বছর আগে দেখেছি শহরাঞ্চলে মুসলমান পরিবারে মুসলমানদের গ্রামে কিছু কিছু বাড়িতে দেখেছি আমরা প্রত্যন্ত এলাকার লোক আমরা গ্রামাঞ্চলে গুলো দেখিনি কিন্তু দেখুন দশটি বছরের মেয়াদ ঢুকেছে কানুন কানুনকে দিয়ে সংশোধন করে দিয়ে ছেলে এবং মেয়েকে কি করা হয়েছে তাদেরকে আবার নিরশ দেওয়ার অধিকার দেয়া হয়েছে আচ্ছা আমরা আমাদের নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যাব।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 सकाल सा मणिमुख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 সুপ্রিয় দর্শক মন্ডলী বিরতির পর ফিরে এলাম আমরা এই দলগত আলোচনায় যে বিষয়টা আমাদের সামনে উঠে এসছে সেটা হচ্ছে যে পোন প্রথা था समाज मध्यारा तरह कुफल प्रेक्षापटी सामाजिक व्याधि बोला खराब लक्षण गुलियतर दृष्टि के लिए अमान्य है इह जगतेशांति पर जगते क्यों अशांति अर्थात कूफल की श्रोत दी चाहे কিন্তু বিরতির আগে আমাদের শেখ একটা কথা বলেছিলেন যে কিছু মানুষ একটা কিছু মানুষ কী করেন যারা পণ দিয়ে নিজের মেয়েকে বিয়ে দেন কিন্তু তার মনে মনে একটা ভেতরে চুক্তি করে নিজে নিজেই চুক্তি করে রাখেন যে আমার ও আর এস থেকেই অগ্রিম দিয়ে দিচ্ছি আর এটা তাদের মনে তারা একটা তাদের একটা প্রচেষ্টা বা ধারণার উপরে তারা এই কাজটা করে থাকে কিন্তু আমি সেই ভাইদেরকে বলবো যে এটা হলো কগি রুমা আনজালাল্লাহ আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানে এটা পরিবর্তন করা হচ্ছে মেরাশের নিয়ম হলো যখন পিতা মরে যাবে তারপরে তার সন্তানের যারা আছে তারা মরনের আগে এবং মরণের পরেও কোনো মানুষ বন্টন নিয়ে এখন হস্তক্ষেপ করতে পারবে না যেহেতু এটা নির্দিষ্ট আলাপ পক্ষ থেকে এসেছে না মরে যাচ্ছে ততক্ষণ বন্টনের কোন এটা একটা আপত্তি জিনিস ইসলামী দৃষ্টি থেকে চরমভাবে ভাবে আপত্তিকর জিনিস যে ভাইয়েরা মনে করছেন যে আমার ছেলেরা বঞ্চিত হয়ে যাবে ডবল পেয়ে যাবে মেটা কিন্তু যারা পণ নিয়ে বিবাহ করে তারা একটা এটা আগেই বলা হয়েছে যে অবৈধ সম্পদ তা নিচ্ছে চাপ দিয়ে কিন্তু আপনি যদি একটা বাতিল কে হাঁক থেকে আর একটা বাতিলের সাহায্য নিই হয়ে গেল বাতিলের প্রতিকার বাতিল দিয়ে হয় না হয় না আপনি হক হন হক দিয়ে বাতিল কে প্রতিহত করুন আর আপনি যদি মনে করেন যে না এটা আমার হক যেহেতু অনেক সম্পদ আমি দিয়েছি মেয়ের বিবাহে এখন আমার আমার জন্য ওটা জায়েজ না এটা বাতিল তাহলে একটা বাতিলকে ঢাকতে গিয়ে বা একটা বাতিলকে প্রতিষ্ঠা করতে গিয়ে আর এক বাতিলের সাহায্য এটা একটা বাতিল জিনিস এটা আমি বলছিলাম এবার আপনি যে বললেন পণ যে মানে পনের যে কুপ কুফল আমি আগেই বলেছি এর আলোচনায় যে ইসলামের মূল লক্ষ্য হল দম্পতির জীবন যেন কী হয় সুখময় হয় সেখানে কোনো রকম ঝড় ঝামেলা না আসে স্ত্রী এবং স্বামীর মধ্যে কোনোরকম ঝগড়া না আসে পাত্রপক্ষ পাত্রপক্ষের মধ্যে কোনোরকম বিবাদ না আসে সেই লক্ষ্যে ইসলাম অনেক মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটার জীবনে শেষ হয়ে যায় আমরা আরো মৌলানা সাহেবের কাছ থেকে একটু শুনিনি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কুফল আমি আমি এর কুফল তো খুব কাছে থেকে উপলব্ধি করেছি যেহেতু আমি যেই মহল্লায় বাস করি সেখানে এরকম একটা ঘটনা ঘটেছে যা অত্যন্ত বেদনাদায়ক তার মানে প্রথম কিস্তে টাকাটা সম্পূর্ণ আদায় হয়নি পরে তাকে তলব দেওয়া হয়েছে তাকে আদায় করে দেওয়ার ব্যাপারে ভাবনা নেই নিজের টা পাওয়ার জন্য বার বার বারবার উৎপীড়ন তারপরে মারামারি শেষ পর্যন্ত মেয়ে আত্মহত্যা করেছে আবার কিছু স্বার্থ লোকেরা এগুলো কোথা থেকে আসে আল্লাহ ভালো জানেন বলেছেন আল্লাহ রসুল মেয়েকে পন দিয়েছিলেন কি দিয়েছিলেন একটা কম্বল দিয়েছিলেন একটা তরবারি দিয়েছিলেন একটা মোশক দিয়েছিলেন তো এটা প্রয়োজন ছিল মেয়ের মেয়ের প্রয়োজনের তাগিদে তিনি তাকে এটা তোহফা হিসাবে দিয়েছিলেন কিন্তু শব্দটা এসেছে জাহাজা বলে এটাকে আবার কিছু লোক সুবিধাবাদীরা বলছে যে না পোন দিয়েছিলেন আর মেয়েকে যদি আমি বাবা হয়ে কিছু দিই তুমি নিও এটা নাও এটা ব্যবহার করবে সেটা আলাদা জিনিস ছেলে যদি তলব করে নাই এটা ডিমান্ড করে নেয় তাহলে এটা আবার আল্লাহ রসুলের পুনখান থেকে এসেছে কোথাও এগুলোর নেই কোনো অবকাশ নেই কিন্তু বকলমে এইগুলো কামরা নিজেদের পক্ষে টানার জন্য আমি একটা কথা শুধু ভাবতে বলবো আপনি যার ঘাটটাকে মোচড় দিয়ে তার কাছ থেকে টাকাটা আদায় করে নিলেন অর্থাৎ মেয়ের বাবার কাছ থেকে আপনি আমাকে জামানত দিতে পারবেন যে আপনার অরু একটা মেয়ে জন্মাবে না নিশ্চয়ই জন্মাবে তাহলে আপনি এই মেয়ের জন্য এই টাকা দেওয়ার জন্য প্রস্তুত আছেন মনে মনে নিশ্চয় তাকে জিজ্ঞেস করা হলে বলবে যে আমার বেলায় তখন আমি কিন্তু এত টাকা দেব না তাহলে আজ যদি তার কষ্ট হয় তো কাল আপনার কষ্ট হবে আর এই এমন একটা অবৈধ জিনিস যেটাকে আল্লাহ এবং আল্লাহ রাসুল আগে থেকেই সেটাকে পরিহার করে চলতে বলেছেন যদি আমি করি কালকে আর কেউ করবে তারপরে আর কেউ করবে এতে দাঙ্গার পর দাঙ্গা হাঙ্গামার পর হাঙ্গামা হতেই থাকবে শান্তির বদলে অশান্তি বিরাজ করবে এবার আমি আপনার কাছ থেকে একটু জানবো যে এই মেয়ে পক্ষের পক্ষ যে তারাও যে সবসময় এই টেন্ডেন্সিতেই থাকে এবং মেয়ে জন্মগ্রহণ করলে তারা যেন একটা স্থায়ী ফান্ড তৈরি করে দেয় এই নিয়াতে অনেকেই করে আপনি যে প্রসঙ্গটা বলছিলেন যে নিজের যদি গার্জেনকে জিজ্ঞেস করা যায় যে আপনি দিবেন কিনা না কিন্তু আজকে এই যে একটা এমন এমনভাবে সমাজকে গ্রাস করে নিয়েছে যে মেয়ের পক্ষ যখন মেয়ে জন্ম হলো তখন থেকে কিন্তু একটা ফান্ড তৈরি করে নেয় এই নিয়েতে এই ইন্টেনশন একটা বিরাজ করে তাহলে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন মেয়ে পক্ষকে কিভাবে মেসেজ দিবেন আপনি যে আপনার দু তিনটা মেয়ে হয়েছে টেনশন আছে বিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি আপনি যেটা কথা বলেছেন রসুল সালাম এটা একটা পরিষ্কার করে দরকার যেহেতু তারা একটা দলিল দিয়ে প্রমাণ করতে চাচ্ছে এই অত্যন্ত একটা মারাত্মক অনেক ভাই বুঝতে পারবেন যে মাজার কথা যখন তাহলে হয়তো কিছুটা আছে বই কি কোনো কোনো মূল গোপন করতে চান কিন্তু পরিষ্কার কোন পিতা তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে হলে কি করে প্রস্তুতি নেই এটা সেটা টুকি টাকি জিনিস যেটা হয়তো তার মেয়ে সেখানে গিয়ে পাবে না সেখানে গিয়ে হঠাৎ করে নতুন জায়গায় যাচ্ছে কোনো প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আকাশ থেকে প্রস্তুত করে দেয় মেয়েকে এবার মেয়ে স্বামীর বাড়ি গিয়ে সেগুলো ব্যবহার করবে রসুল সাল্লু আলহিহাস তার মেয়েকে যখন তিনি শ্বশুরবাড়ি পাঠান তখন এই সমস্ত জিনিস প্রস্তুত করে পাঠিয়েছিলেন আর এটার নাম মানে এটা এটা আর দ্বিতীয় কথা হলো তার কাছে মানে পরপক্ষ কথাও বলেননি যে আপনি আপনার মেয়েকে কে দেবেন এটা রসুল সাল্লাহ ইসলামের সানে তার জন্য একটা তিনি হচ্ছেন আমাদের বিশ্ব নবীর সাল্লু আলিহাসাল্লাম তিনি হচ্ছেন আমাদের কুদুয়া তিনি হচ্ছেন আমাদের নমুনা তো এই সামান্য শব্দ নিয়ে যে শব্দের মধ্যে পণপথের কোনো গন্ধ নেই সেটা পরিবর্তন করে একটা নাজাইজ বা অবৈধ জিনিসকে বৈধ করা যে একটা মানে প্রচেষ্টা বা অপচেষ্টা এটা করা মোটেই ঠিক নয় অভিযোগ সেজন্য হালিস আমাদেরকে বুঝতে হবে তাই আমি সব ভাইকে বলবো যারা সমাজে মোটামুটি হালিস কেন পড়েছেন বা সমাজকে পরিচালনা করছেন তাদেরকে বলবো যে চেষ্টা করা আছে মানুষ না ডাবা বলতে যারা মানে পা দিয়ে আর কি চলে তাদেরকে বলা হয়েছে এমনকি ছোট একটা পোকা এবং একজন পিপিলি কাজিত হয় তারও দায়িত্ব হাবিজি কে কার আছে আল্লাহর আছে তাই হাদিসে মধ্যে বলা আছে যে একটা পাখি সে সকালবেলায় খালি পটে খালি পেটে বাঁশা থেকে বেরিয়ে যায় তার কোনো সন্ধান নেই তার কোনো চাকরি নেই তার কোনো কর্মস্থল নেই করখানা কারখানার কোনো মানে তার চাকরি নেই কারসা করে যায় আল্লাহ ভরসা হ্যাঁ তারপর আবার ফিরে আসে সন্ধ্যা সময় তার পেটটা ভরে থাকে এই বলব মেয়ে পক্ষকে আমরা বলবো যে তারা আল্লাহর পথে ভরসা করে মেয়ে দিচ্ছে আল্লাহ তারা নিজেকে ব্যবস্থা সেই করবে সেজন্য যথাসম্ভব তাদের বিবাহর খরচ এবং তাদের ভরণ খরচ সবগুলো হালাল পথে উপার্জন করার আল্লা সুবান নির্ভরশীল হ এবং তাকে অকিল হিসেবে ধরে রাখি যদি আমরা তাহলে তো আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে হ্যাঁ কথা ঠিক বলেছেন আপনি এই সমাধান কথাটা আপনি বললেন তো আল্লাহ এবং আল্লাহ রবীন্দ্রের নামে সমাধান হবে হয়েছে তো দরোধ করতে হবে অবশ্যই রোধ করার ব্যাপারে তাহলে আমাদেরকে তো এই জন্য একটা প্রয়াস চালাতে হবে কোন একটা পদক্ষেপ তো নিতে হবে পদক্ষেপ নিতে হবে আপনার কথা থেকে কথাটা আমার খেয়ালে আসলো বলে বলছি যে এ বিষয়ে সত্যি আমরা যদি নিয়ে এটা মনে হয় অন্যায় হবে না যেমন কিন্তু সমাজে এই যে একটা জ্বলন্ত একটা সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না তাহলে এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে নিজেদেরকে একটু সচেতন সচেতন হতে হবে তাদেরকে এই হারাম পথ থেকে বাঁচানো যায় আমরা যারা শিক্ষিত বিশেষ করে যারা কোরআন হাদিসের সাথে আমাদের একটু যোগাযোগ আছে একটু সম্পর্ক আছে তাদেরকে একটা বেশি করে ভূমিকা নিতে হবে যে এই একটা কুপ্রথা সামাজিক ব্যাধি সেটা যেন আমরা থেকে দূর করতে পারি সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকের এই যে আলোচনায় একটা সামাজিক ব্যাধির উপরে যে তার কুপ্রথা এবং সেখান থেকে বাঁচার যে কি উপায় সেই বাঁচার উপায় একটাই যে আমাদেরকে কোরআন এবং হাদিসের কাছাকাছি আসতে হবে এবং সেটা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা এরকম একটা সামাজিক ব্যাধি থেকে বাঁচতে পারব আল্লাহ সুবাহ ছেলে মেয়েদেরকে এই সেই শেরিয়ত অনুযায়ী বিয়ে করার তফিক দান করেন আমরা আজকে এখানে আমাদের আলোচনা শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম আহমতুল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 क्यों ममिन निजेचन करें से क्या जार प्रथम उद्देश्य हलो तौहित प्रचार कलिमार आवेदन আজ রাত এগারো টায় আপন সম্প্রচার সকাল সাড়ে আট টায় বাংলা দেশে পিস বাংলা ডায়ল ডিসেট মিসপন ডেট এনলাইন ডাকির ইন ব্যাটল অফ দেখুন सम्मुख समय आज रत न